যা নবশ্যই সত্যবাদীনাফারু বরং এই কাফেররা। বিরোধিতায় লিপ্ত রয়েছে তাদের পূর্বে আমি বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি তারা আর্তনাদ করেছিলাম আর সে সময় পরিত্রণের কোনো উপায় ছিল না আর এবং কাফেররা বলতে লাগলো হাদা এই ব্যক্তি জাদুকর মিথ্যা সে কি এতগুলো উপাস্যের স্থলে করে দিল ইজন এবং ওই কাফেরদের সর্দারগণ সদলীয় লোকদেরকে এই বলে চলে যেতে লাগলো যে আনিম সু চলো অসবিরু এবং অটল থাকু আলি হাতিক নিজ উপাস্যদের উপর এটা আর কিছুই নয় এই ব্যক্তির উপরে কি নাজিল করা হয়েছে আমাদের সকলের মধ্যে এরা আমার আপনার প্রতিপালকের রহমতের ভান্ডার আল আজিজ মহাপরাক আল দানশীল। মুলকুন তাদের তাহলে তাদেরকে সিঁড়ি লাগিয়ে আসমানের উপর আরোহণ করা উচিতা তাদের পূর্বেও মিথ্যা প্রতিপাদন করেছিল ফের আউন বহু শিবিরের অধিপতি সেই দল সমূহ এরাই কাজাবার ভসুলা এরা সকলেই রাসুলগণের প্রতি অসত্য করেছিল ফাহাক সুতরাং আমার শাস্তি তাদের উপর পতিত হল আর এরা আমাদের আজাবের অংশ আমাদেরকে প্রদান করুন বিচার দিবসের পূর্বে আপনি আমি পর্বতসমূহকে আদেশ করেছিলাম যেন তার সাথে তাসভি পাঠ করে বিল আশি সন্ধ্যায় ও সকালে আর এরূপে যারা সমাবেত হতো এবং আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম আর তাকে প্রদান করেছিলাম আর হেকমাতা হেকমত ফাসলাল খিতব ও মীমাংসায় উপনীতকারী বর্ণনা শক্তি আর আপনার নিকট পৌঁছেছে দাউদের নিকট পৌঁছলো তখন তিনি ভীত হয়ে পড়লেন তারা বলতে লাগলো করবেন না আমরা বিবাদকারী দুই ব্যক্তি বা আলা বা আমরা একে অন্যের উপর অন্যায় করেছি ফাহকুম বাইনানা বিল হক অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করুন ওয়ালা তুসতি এবং অবিচার করবেন না ওয়াহদিনা ইলা সাওয়াইস-সীরাত এবং আমাদেরকে সঠিক পথ বলে দিন ইননা হাদা আখির এই লোকটি আমার ভাই লাহু তিসউ ওয়া তিসুনা মা'জাতুন মাদি তার নিকট একটি মাদি দুম্বা সালাম বললেন সে যথার্থই তোমার উপর অত্যাচার করছে ইলা এবং অধিকাংশ একে অন্যের উপর অন্যায় করে থাকে আমানু কিন্তু যারা ইমানদার এবং আর এরূপলোক খুবই কম সালাম মনে করলেন আমি তাকে পরীক্ষায় ফেলেছি অতএব তিনি শিও রবের সমীপে তবা করলেন এবং শেষ দায় পতিত হলেন ও আনাবা এবং আল্লাহর দিকে রুজু হলেন আমি আপনাকে নিযুক্ত করেছি কেননা তা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে দেবে যারা আল্লাহ পথ হতে বিচ্যুত হয় এবং এত ভয়ের মধ্যে যা কিছু আছে কাফারু সুতরাং কাফেরদের জন্য বড়ই সর্বনাশ নার যারা যারা পৃষ্ঠে ফেসাদ সৃষ্টি করে বেড়ায় আমি আমি করে দেবো দুষ্কার্যকার সমান কিতাব মানুষ তার আয়াতসমূহে সমূহে গভীর ভাবে চিন্তা করে আর যেন বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে অবাহাবনা আর আমি দান করেছি আলাইহি যখন তার সম্মুখে আনা হলো বিল আশি সন্ধ্যার সময় আসিয়ত উত্তম অশ্বুলো আসাদ ধাবন অবের সরণ নামাজ হতে হাত হেজাব এমনকি সূর্য অস্তমিত হয়ে গেছে রুদুহা আলাইয়া সেই অশ্বগুলোকে পুনরায় আমার সম্মুখে আনয়ন করো। परीक्षा फेले सिंहासन ऊपर धर फेले दिल्त आल्लाह रुजू हलन আমার প্রতিপালক ইমন্ব দান করুন আপনি পরম দাতা সুতরাং তখন আমি বায়ুকেদার বসীভূত করে দিলাম যে তাজরিবি তার নির্দেশ মতে ধীরে ধীরে প্রবাহিত হয় মণিমুক্তাদের জন্য দুবরিদেরকেও এবং অন্যান্য জিনদের কেও মকরা ফিল আসফাত যারা শৃঙ্খলাবদ্ধ থাকত হাদা আপনি আমার বান্দা আই স্মরণ করুন गोसल ठंडा पानी पानी दान कर এবং তৎসঙ্গে তাদের সমান আর আপনি আপনার হাতে একমুষ্ট আঘাত করুন আর শপথ ভঙ্গ করবেন না शक्तिशाली और सूखी আমি তাদেরকে বিশিষ্ট করেছিলাম তারা আমার সমীপে নির্বাচিত ও সর্বাপেক্ষা উত্তম লোকের অন্তর্ভুক্ত আর স্মরণ করুন ইসমাঈলা ইসমাল ও আল আকে এবং একটি উপদেশের বিষয় তো হলো এটা আর মুক্তাকি লোকদের জন্য রয়েছে জান্ন অবস্থানের উদ্যান সমূহ যার দার সমূহ তাদের জন্য পানীয় দ্রব্যাদিং আর তাদের নিকট থাকবে সম্পন্ন সমবয়স্ক ভুরগন হাদা এটা হচ্ছে সেই নিয়ামত আদুন যার ওয়াদা দেওয়া হতম কোথাও এর শেষ নেই হাদা এই এ কথা তো সমাপ্ত হলো আর অবাধ্য লোকদের জন্য রয়েছে তাতে তারা প্রবেশ করবে ইসলামিহাদ বস্তুত তা বড় নিকৃষ্ট স্থান হা দা এটা ফালিয়া অতএব তারা তা আস্বাদন করুক এই যে আরো দল আসলো তাহম তোমাদের সাথে প্রবেশ করছে লাহিম তাদের জন্য অভিনন্দন নেই এরা তো জাহান নামে জ্বলবে তারা বস্তুত এরা অত্যন্ত নিকৃষ্ট বস্তু তো এটা অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান অলু তারা বলবে রবানা হে আমাদের প্রতিপালক মাং কদ্দামা হাদা। যে ব্যক্তি এটা আমাদের সম্মুখে এনেছে না যাদেরকে নিকৃষ্ট লোকদের মধ্যে গণ্য করতাম আমরা কি তাদেরকে অযথা হাসপ বানিয়েছিলাম আপনি বলে দেন ইন্না মাং আমি তো ভয় প্রদর্শনকারী মাত্রীন আর কে উপাস্য হওয়ার যোগ্য নেই সকলেরই আজিজুল জবরদস্ত পরম ক্ষমাশীল আপনি বলে দেন হুয়া এটা আমার রেসালাত একটি মহান বিষয় आंग तुम जोराबर कथोपकथन कर निकट शुद्ध ए कारण थके स्पष्ट भय प्रदर्शनकारी আর যখন আপনার প্রভু বললেনা হতে যখন আমি তার সৃষ্টিকার্য সম্পূর্ণ করবো এবং তাতে আমার তরফ থেকে রুহ ফুকে দিবাহ তার কেননা সে অহংকার করলোয়াকা এবং অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ বললেন করতে লিমা তুমি কি অহংকার করেছ আমি তুমি উচ্চ মর্যাদা বানদের অন্তর্ভুক্ত আসমান হতে বের হয়ে যাও ফা রজিম কেননা নিঃসন্দেহে তুমি বিতাড়িতা আলাই কালাতি আর নিঃসন্দেহে তোমার উপর আমার থাকবে তবে আমাকে অবকাশ দিন কি দিবস পর্যন্ত কওয়ালা আল্লাহ বললেন তবে তোমাকে অবকাশ দেওয়া হল দেওয়া গেল ইলাইয়াল নির্ধারিত সময়ের দিন পর্যন্ত লাগলো যারা তাদের সাথে যারা তাদের মধ্যে নির্বাচিত আমি সত্য বলছি আমি তো সর্বদা সত্যই বলে থাকি আমি তোমার থেকে চাচ্ছি না বিনিময় কোন প্রতিদান আর আমি কৃত্রিম লোকদের অন্তর্ভুক্ত নই इन हुवा इल्ला ए कुरान केवल जिक्र उपदेश लिल आलमिन जगत वासীদের জন্য ওয়ালা তা ওয়ালা তামালুনা আর তোমরা জানতে পারবে ওয়ালা তালামুনা আর তোমরা জানতে পারবে নাবাহু